সকাল আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়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 সালামু আলিকুম ও রহমতুল্লাহিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান করানের আসর কোরআনের ঘটনা নিয়ে আলোচনা আর কোরআনের ঘটনা শুনতে চাইবে না যার ইমান আছে সে অবশ্যই চাইবে হা এমনও যোগ ছিল রসুলসাল আসলামের যুগে কাফির সেই সে কোরআনের ঘটনা শুনে বিমোহিত হত। কিন্তু জাহিলিয়া তাদেরকে আটকে দিত তারা সেই ইমান গ্রহণ করতে পারতো না শুধু দর্শক আমরা কোরআনের এমন কিছু ঘটনা নিয়ে আসব যেগুলির ভিতরে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে এক রেকবান্দা তিনি একটি ধ্বংস জাতিকে দেখে বলছিলেন কী করে সেটি আল্লাহ জীবিত করবেন অর্থাৎ আল্লাহ যে মৃত্যুর করে পুনরায় জিন্দা করবেন এটা কী করে সম্ভব তার প্রশ্ন ছিল প্রশ্নের জবাব আল্লাহ কীভাবে দিয়েছেন এবং চাক্ষুষ জীবিত করে দেখিয়েছেন সে ঘটনাটি আমরা শুনব এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার সর্ব ডানে আছেন তরুণ আলেমদিন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং আমার ডানে গভীষ্ট আছেন আরেক তরুণ আলেমদিন শেখ السلام عليكم ورحمة الله وبركاته أمون أمار بامي وشاسن بشيشتو عالم دين إسلامي چنتبيد شيخ مفتي قاضي إبراهيم السلام عليكم ورحمة الله وبركاته أمون أمار شرب بامياسن شيخ حسن جميل قاسم السلام عليكم ورحمة الله وبركاته شمال دشودي أبنا تشته رئيسي آمي حرون حسين بل سلام أمرا بولبو أمون في قطناتي শুনবো এর থেকে শিক্ষণীয় বিষয়গুলি কি কি বিজ্ঞ আলমদের কাছ থেকে সন্ন্যের আলোকে ঘটনাটি কি আল্লাহ কি মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবেন এ আমাদের আছে কিন্তু কেউ কেউ হয়তোবা সন্দেহের আবর্তে ঘূর্ণিপাক খাচ্ছেন তাদের জন্য রয়েছে এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় আল্লাহ জগতই দেখিয়ে দিয়েছেন মৃত্যুর পরে পুনরায় তিনি কি করে চিন্তা করেন আমরা প্রথমে ঘটনাটির সার সংক্ষেপ শুনবো আমাদের অতিথি শেখ আহমদলার কাছ থেকে রহমদুলিল্লাহিবি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি ঘটনা করিমের যেটি সূর্যার দুইশত উনষাট নম্বর আয়তে আলোচিত হয়েছে একটি আয়াতে পুরো আল্লাহ দিয়েছেন এখানে আল্লাহ তালা আও শুরু করেছেন কারণ এর পূর্বের আয়তে একই বিষয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন কিভাবে আল্লাহ তালা মানুষকে আবার পুনরায় উত্থিত করবেন কেমন তোদের উঠাবেন মানুষের অস্থি মজ্জা এগুলা যখন ধুলোয় মিশে যাবে আবার আল্লা তালা কিভাবে সৃষ্টি করবেন এই প্রসঙ্গে পরপর দুটি ঘটনা উল্লেখ করেছে আল্লাহ তালা রে বান্দা যা সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি একটি ধ্বংস একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিল যেই জনপদটি মুখ থুব পড়েছিল এবং দীর্ঘকাল ধরে ওই জনপদটি ধ্বংস অবস্থায় পড়েছিল আর এই ধ্বংসটা করেছিল ভক্ত নাসর বাদশাহ আর এই জনপ্রসঙ্গে তার শিরিফ নে শির সঞ্জনের প্রায় সপ্তাহ শরীর কিতাবের ভিতরে আসছে যে এই জনপদটি হল বাইতুল মুকাদ্দাস এর এলাকা যেখানে ছিল এই জনপদ টি বকতনাসর বাদশাহ ধ্বংস করে দেওয়ার পরে এখানে যত মানুষ ছিল তাদের লাশ ওখানে গোলে পচে মাটির সাথে মিশে গিয়েছে তো এরকম জীর্ণ এবং পুরাতন একটি এলাকা দেখে তিনি মন থেকে বলে ফেললেন আন্নাহা আল্লাহ এই মানুষগুলো যারা এখানে মরে একবারে ধুলির সঙ্গে মিশে গেছে এদেরকে আল্লাহ ধ্বংস হয়ে গেছে আল্লাহ কি করে জন্মকে আল্লাহ কিভাবে আবার করলেন এটা একটা কৌতূহল তার ভিতরে জেগেছিল এটা এমন নয় যে তিনি অবিশ্বাস করেছিলেন বরং তিনি জানেন আমরা জানা জিনিসকে অনেক সময় আশ্চর্য সাথে প্রকাশ করে থাকি তিনি কৌতূহল জানতে চেয়েছিলেন নিজের মন থেকেই কিভাবে আল্লাহিত করলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই নবীকে মৃত্যু দিলেন আল্লাহ আমি তাকে আল্লাহ তালা মৃত্যু দিলেন এবং একশো বছর মৃত অবস্থা তাকে রেখে দিলেন একশো বছর মৃত অবস্থা রাখার পরে আল্লাহ তালা সোম্মা বাহু তাকে আবার পুনরায় জীবন দান করলেন ওনারা যখন তাকে জীবনদান করা হলো আল্লাহ তালা ফিরিশার মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলেন কওয়ালা কাম লাভিস আপনি কতদিন মৃত অবস্থা ছিলেন কত সময় মৃত অবস্থা ছিলেন তিনি বললেন যে কওয়ালাভিস হয়তো একদিন অথবা একদিনের সামান্য অংশ আমি মৃত ছিলাম আল্লাহ তালা তাকে বললেন তিনি কীভাবে এটা বললেন তাফসির কিতাবগুলোতে আসছে যে উনি যে সময়টা মারা গেছিলেন ওর থেকে একশো বছর পরে যে সময় তাকে জীবিত করেছিলেন ওই সময় সূর্যের যে অবস্থান ছিল দিনের বেলার আলোর যে অবস্থা ছিল এটা দেখে তিনি বছর মৃত অবস্থায় ছিলেন এর ফল তাকে বললেন আল্লাহ নিজের প্রতি ইঙ্গিত করে যে আমার ক্ষমতা কত বিশাল যে আপনার খাবার পানীয় যেগুলো আপনি নিয়ে যাচ্ছিলেন সাথে সেগুলো লামিয়েছেন কিচ্ছু নষ্ট হয়নি যেমনের ঠিক ওইভাবেই আছে তবে উনি যাতে বুঝতে পারেন যে তিনি একসব আল্লা কথা তো নবী বিশ্বাস করেছেন তারপরে বছর তিনি মৃত ছিলেন সেজন্য আল্লাহ একটা আলামত রেখে দিলেন ধন্যবাদ আপনাকে সুন্দর ঘটনা উপস্থাপনের জন্য সম্মানিত সুদর্শক আল্লাহর একজন বান্ধা যাচ্ছিলেন আর ধ্বংসস্তূপ দেখে তিনি বললেন কি করে আল্লাহ দিন্দা করবেন আল্লাহ রান তাকেই মৃত্যু তার মাধ্যমে আবার দৃশ্য দেখিয়ে দিলেন সেই ঘটনাটির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ তিনি হলেন যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন এবং তার জন্য মৃত্যুর পর পুনরায় এই সমস্ত জনপদ আবার তুলে দেওয়া এবং সকল প্রাণীকে জিন্দা করা কোন দুষ্কর বিষয় নাই চলুন আমরা এই ব্যাপারে প্রথমে কথা শুনি আমাদের মুফতি আলহামদুলিল্লাহ হেওয়াদ জীবন মৃত্যুর ঘটনার মধ্যে অবশ্যই আল্লাহর মানুষকে পুনরুজ্জীবিত করার যে একটি বিরাট ক্ষমতা আছে সেটা এখানে আল্লাহ প্রমাণ করলেন আসলে জীবন মরণ তো আল্লাহর দান কিন্তু আল্লাহালা মানুষের সৃষ্টি কৌশলের মধ্যেই জীব জানোয়ারের সৃষ্টি কৌশলের মধ্যেই পুনরায় তাকে উজ্জীবিত করার পুনরুজ্জীবিত করার উপাদান রেখে দিয়েছেন প্রায়ই করণের কারিমে প্রায় সর্বত্রই আল্লাহ তালা কাজা আলীকে নৌতাল আল্লাহ করুন এই যে দেখো জমিনটা মৃত ছিল এখানে কোন ঘাস নেই ত্রিনলতা নেই কোন শ্যামলিমা নেই কিছুই নেই একেবারে দুধ মার বৃষ্টি হলো আর বীজ কোথায় ছিল এগুলো সবুজ হয়ে গেল অতারল অরদা হাতে এই যে জমিনের বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে তিনি পুনরুজ্জীবিত করেন লতা গুলম দিয়ে একেবারে শ্যামলি ভরপুর করে দেন এর মধ্যে আল্লাহ বলছেন সমগ্র কোরআনে যে তোমরাও যে মৃত্যুর পরে জীবিত হবা এর মধ্যে তোমাদের দলিল আছে আছে প্রমাণ আমার ছাত্র জীবনে আমি একটা বুঝতাম না যে এটা হলো ত্রিনতা তার তো বীজ আছে পানি পেয়েছে বীজটা উদ্গত হয়েছে ঠিকই আছে কিন্তু মানুষের কি আছে মানুষ মরে গেলে এই উদাহরণের সাথে এটার মিল কি আলহামদুলিল্লাহ বোখারের মধ্যে একটি রেওয়ায়ত পেলাম কিতাব হাসরের মধ্যে অংশ যেটা একদম মানুষের মেরুদণ্ডের পিছনে ছোট্ট একটা কণিকা এটা মনে করেন মেমরি কার্ড এটা মোবাইলে যেমন মেমোরি কার্ড থাকে ছোট্ট এর ভিতরে হাজার হাজার বক্তৃতা কেরাত ইত্যাদি সমস্ত বিবরণ জেনেটিকলি আল্লাহ রেখে দিয়েছেন তো মিনহুই রাকুল খালকুই আমল কিয়া আমা এই বিজ থেকে কে দিন একটা বৃষ্টি হবে বৃষ্টি যখনই এই বীজের সাথে সংস্পর্শ হবে সাথে সাথেই মানুষ জীবিতা হবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে ১৯৩২ -৩৩ সালে জার্মান একজন বিজ্ঞানী এই উজবু জানাবটা খুঁজে পেয়েছেন উনি এটাকে খুঁজে পেয়ে নাম দিয়েছেন প্রাইমারি অর্গানাইজার অথবা প্রাইমারি নট তার ভাষায় উনি দেখিয়েছেন যে একজন মানুষের সৃষ্টির সমস্ত উপাদান এটার ভিতরে আছে কোনটাকে পুড়িয়ে তারপরে কে করলেন দেখেন যে জিন্দা কিছু হয়নি এটা লাল হয়ে গেছে আগুনের মধ্যে পড়ে তারপরে কিছু হয়নি কার্যতা রয়ে গেছে তো পৃথিবীর যত লক্ষ কোটি মানুষ মারা গেছে এই পর্যন্ত দেখো না কিন্তু সবুজ এইভাবে চিন্তা করো মানে উপাদান থেকে বের হয়ে আসে আমরা এখানে আর শিক্ষা দিতে পারি যে তারপর ইনশা আল্লাহ আবার ওই আলোচনায় আশা করি এই প্রাণবন্ত আলোচনা শিক্ষণীয় আলোচনাতে কেউ মাহর্ম হবেন না ততক্ষণে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় সালাম যে কোনো সময় যে কোনো সময় ছোট বড় ভুল হতে পারে তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাটি জান্নাতের দরজা খুলে দেই দেওয়ার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ ডিসকাশন ডিসকাশন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 मानव मुक्ति प्रेरण कर सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर समाज गठने জানুন ইসলামের অবদান রহমতুল্লাহাত বিরতির পর সম্মানিত শ্রী দর্শক আপনাদের সকলকে আবার ওই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যেমনটি আমরা বলছিলাম যে এই যে ঘটনা মৃত্যুর পরি পুনরায় জীবিত হওয়ার যে ঘটনা আল্লাহর হায়াতিক তিনি যে জীবিত করতে পারেন তার একটা বাস্তব দৃষ্টান্ত কিন্তু তিনি এই ঘটনার মধ্যে দিলেন প্রমাণ করে জিটু যোগ করতে পারি এখানে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে বিভিন্ন ইবলিশের ফাঁদে পড়ে অনেকে ধোকায় পড়ে আজকে আমরা আল্লাহর কাছে না নাচে আমরা অন্যের কাছে চাচ্ছি কেউ হয়তো কবিরাজের কাছে দৌড়াচ্ছে কেউ হয়তো মাজারে দৌড়াচ্ছে কবরে দৌড়াচ্ছে বিভিন্ন আমরা গ্রহণ করতেছি সন্তানের জন্য এখান থেকে বুঝে নিতে হবে যে মৃত্যু এবং জীবিত সবকিছুর মানিক আল্লাহ আল্লাহেন না যেটা আমরা বললাম যে শেখ এটা ঘটনা ধন্যবাদ এই ঘটনা আর শেখ বিস্তারিত কথা বলেছেন শেখও বলেছেন আলহামদুলিল্লাহ জীবন এবং পুনরুত্থান বর্তমান প্রেক্ষাপটে শব্দটাকে আমি দুই জায়গায় প্রয়োগ করতে চাচ্ছি আপাতত যদিও আলটিমেটলি অর্থ একই দাঁড়ায় কেয়ামতি বিশ্বাসী আমরা যে রবা আলামিন সমস্ত মানুষকে আবার জীবিত করবেন কিন্তু মানুষ মৃত্যুবরণ করলেই তার রোখটা আবার অন্য কারো ওপর সাওয়ার হয়ে আবার পুনরুজ্জীবন হয় এই এইরকম একটা বিশ্বাস কোন কোন ধর্মে বর্তমান দুনিয়ার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের ক্ষেত্রের জন্য আমি একটা উদাহরণ আপনার সামনে পেশ করিহাদেশে কত বিভ্রান্তিতে আছে মানুষ তথাকথিত একজন পীর সাহেব বর্তমান সমাজের তিনি ইদানিং করা শুরু করেছেন এবং তিনি নিশ্চিত করে জেনে রাখুন তিনি বেমান যেহেতু আল্লাহ বলছেন সুযোগ যাকে আমি মৃত্যু দিয়েছি যে জনগণকে মৃত্যু দিয়ে দিয়েছি তাদের জন্য মারাত্মক পরিবন্ধী সেটা হলো মনে হয় এটা আলোচনার বিষয় রাখেনা আমাদের সমাজের এমন কোন মুসলিম আলহামদুলিল্লাহ নেই যারা এত এরকম একটি জঘন্য কথা যে ভ্রান্ত এটা বুঝতে পারবেন এবং হাস্যকর কথা এই বক্তব্য যখন তিনি দেন দেওয়ার সময় বলেন যে আল্লাহ রসুল মা ফাতেমাকে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন পাগল মানে মানুষের একটা মস্তিষ্ক বিকৃতির তো একটা সীমা থাকে পাগল একদিকে বলছে মা ফাতেমা আবার বলছে আয়াত যেটা শাহেখ ঘটনা প্রসঙ্গে আলা করিয়া এই আয়াতে কিন্তু তিনটা বিষয়ের কথা দেখছি আমরা একটা হচ্ছে একটা ওনার বাহন যেটা গাধা ছিল এই গাধা আর হচ্ছে ওনার পানীয় আর খাবার সম্পর্কে এখানে যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে আমরা নিশ্চিত নির্ধারিত করে বলতে পারছি না কিনা কারণ হিসকিল আলাই এই এইরকম মতো কারো কারো আছে ভিত্তি করে উত্তর দিয়েছেন তিনি খাবার সম্পর্কে প্রশ্ন করেন নাই তিনি প্রশ্ন করেছেন মৃত জীব কিভাবে আবার জীবিত হবে রব আলমিন খাবারকে তার জায়গা মতো রেখে এখানেও তার একটা কুদরত প্রমাণ করেছেন আবার ওই গাধাকে মৃত দিয়ে সেটাকে একদম নিঃশ্বাস করে দিয়ে সেটাকে আবার জীবন্ত করে তিনটি জায়গায় একই উত্তর দেখি অথচ সেখানে সময়ের ব্যবধান বিশাল যেমন এখানে মেয়া তা আমেন একশো বছর কিন্তু প্রশ্ন হলো কামলা বিস্ত কতকাল উত্তর আসলো একদিনের কিছু সময় আচ্ছা অন্য একটি চুরা কামলা বছর গণনায় কত ফাল ছিল সেখানে একই উত্তর তার এখানে একটা বিরাট তথ্য ইনফরমেশন আল্লাত আমাদেরকে দিলেন যে সময়ের যে গতিশীলতা সময়ের যে চলমানতা বা তোমাদের যে চেঞ্জ এটা এই বিশ্ব ব্যবস্থার অংশ পরকালে আখড়াতে চলে গেলে মৃত্যুর পরে একই মানে একশো বছর এক হাজার বছর এক কোটি বছর গেলেও মনে হবে এটা কোন চেঞ্জ তোমার মনে আসবে না কারণ ওখানে আসলে সময়ের গতি নেই সেটার একটা জিনিস আপনারা যে কেউ আলোচনায় নিয়ে আসেন আল্লাহ রবীন্দ্র খাদ্যকে রেখে দিলেন এটা নষ্ট হলো না পরিবর্তন হলো না যেমন ছিল তেমনই এটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা বছর রেখে দিলেন আর গাধা যেটা বেশিক্ষণ একটা জিনিস একটা প্রাণী না খেয়ে আপনার দীর্ঘদিন থাকতে পারে কারো মতে এক মাস পর্যন্ত দেড় মাস পর্যন্ত থাকতে পারে যে একটা প্রাণী না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে সময় লাগে ও আল্লা রবুল্লাহ আলমীর সেখানে সেই প্রাণীটা এমনভাবে হলো যে তার সমস্ত হাড্ডি এক জায়গায় মাথার খুলি এক জায়গায় সব আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল এরপর আল্লাহ রুবুল্লা আলমিন সেখানে বলছেন তুমি দেখো আমি মৃতকে জিন্দা যে করবো তারপরে আমি কি করে দেওয়া এভাবে আমি চিন্তা করব। তাহলে এই যে আল্লাহ রবীন্দন বিষয়কে আলাদা আলাদা আলাদা রেখেছেন এখানে একটি কারণ হতে পারে যে আল্লাহ তো মূল উদ্দেশ্য হলো আসলামকে আল্লাহ করবেন এই বিষয়টি তা তাই নষ্ট হওয়ার কথা গাধা মরে গেছে তিনি দেখতে পেলেন খাদ্য নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ দুই দিক থেকে আল্লাহ সবই পারেন নষ্ট না করেও পারেন আর নষ্ট করে রাখতেও পারেন এই আল্লাহ তালার শক্তির বহুমাত্রিক দিক পছন্দ নাই গলেন কিন্তু অক্ষত রয়েছে। এখানে পচে যাওয়ার কথা আছে ওনার পছন্দের কথা নেই কারণ একশো বছর কিন্তু তার অবস্থা কি হয়েছিল সেটা নেই জি যে আমরা এখান থেকে একটা সুন্দর শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলমের ঘটনা দিয়ে শিক্ষা দিচ্ছেন যে মানুষের মনে আসতে পারে যে কীভাবে জীবিত করবে জি জি এটা অনেক সময় শয়তানের অসস্যার কারণে আসতে পারে তো আমরা যেহেতু এখন নব দপ্তর বন্ধ হয়ে গেছে আমরা এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবং আরো ঘটনা আছে বলেছেন বিশ্বের কাছে এবংভূতি বিষয় আর কি ঘটনা একাধিক উল্লেখ করে দুই তিনটি ঘটনা উল্লেখ করলেন পুনর্জীবিত করার ইবরানের একটি এটি একটি আরো আজ থেকে ছয়টি ঘটনা আল্লাহর বারবার আল্লাহ এই ঘটনাগুলো উল্লেখ করছেন কারণ আখারাতের উপরে বিশ্বাস এটি জীবিত হবে এটা অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে এটাই আমাদের জীবনকে গতিশীল করবে এবং মুস্তিক ইব্রাহিম সাহেব শেখ হাসান জামিল সকলকে ধন্যবাদ দিচ্ছি সমান্য সদী দর্শক এই একটি ঘটনা আমাদের চক্ষুকে খুলে দিল আল্লাহ রব আলিন অসীম কুদ্রতর অধিকারী লিমা ইউরি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন সুতরাং এরপরেও কোনো মানুষ যদি কোন মৌমিন যদি তার ভিতরে সামান্য সন্দেহ থাকে যে পুনরুত্থান কি সম্ভব তাহলে সে আর ইমানদার থাকতে পারবে না অথবা ইমানের বেশি সন্দেহ না করে বরং দৃঢ় ইমান রাখি যে আল্লাহ রবুল আলমীন যা দেখিয়েছেন তিনি করতে সক্ষম তবেই আমরা পরকালে জবাবদেহিতার জন্য প্রস্তুত হব ইমান মজবুত হবে এবং জগতের প্রত্যেকটি করব আমরা কল্যাণের সাথে আদায় করতে সক্ষম হব নৈতিকতার উন্নতি হবে বিপর্যস্ত সমাজ আবার ফিরে আসবে সে প্রত্যাশায় সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিরায় আরো করছি ও সালামালাইকুম ওরহমতুল্লাহ But in love আমি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करना छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेज और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 It's